সালিম তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলসালাম যখন দ্রুত সফর করতেন তখন মাগ্রীব ও ইশা একত্রে আদায় করতেন